দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল পাঁচটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানবতা সমাধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহম করিমাবাদ সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক ও শ্রোতা আমরা ও রমাদান প্রসঙ্গে আলোচনা করছিলাম দিনী জ্ঞানীগণী ব্যক্তিদের নিয়ে সেই ধারাবাহিকতায় আজকেও আমি উপস্থাপক হিসেবে আছি ডক্টর মসলিউদ্দিন এবং আপনাদের সামনে ডান পাশে আছেন জানাব শেখ শাহিউল্লাহ আজহারি আসসালাম তারপরে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদুল্লাহ এবং আমার বামে আছেন শেখ শাহিদুল্লাহ আমার একদম বামবাসের কাছে আছেন শেখ আমি আজকে আমরা আলোচনা করব কিছু কিছু কাজ আমরা এমন করে বসি যা রোজার ক্ষতি করে না সাওমের কোন ধরনের ত্রুটির কারণ নয় সেগুলা কিন্তু আমরা আতঙ্কে ভিঙ্গাল আসলে ইবাদতের মধ্যে আল্লাহ সুসুল মুহাম্মী ফরোজ বা অবশ্য করতে কাজের পাশাপাশি সমৃদ্ধ করার জন্য সতর্ক বানী উচ্চারণ করেছেন আর কিছু কাজ রয়েছে এমন যে কাজ ইবাদতটাকে একেবারেই ধ্বংস করে দেয় অন্তত এই ক্ষেত্রে বিশেষ করে সাউম বা রোজার ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা নির্দিষ্ট করে কথাগুলো বলতে চাই এই যে रोजाम जैविक चाहिद रसुल्ला रोजा अवस्थाए कि, कि बोटी কোন কারণ নয় হয়তো আমরা অনেকে আতঙ্কে ভুগি একটু সুগন্ধি লাগালাম রোজা কির ক্ষতি হলো কারণ আমরা কিন্তু বছরের দুইদে কেবল সুগন্ধি ব্যবহার করি তো প্রসঙ্গ তো বলতে চাইলাম যে সুগন্ধি ব্যবহার করা রোজার ক্ষতির কোনো কারণ নয় কিন্তু আমরা অনেকে সুগন্ধি ব্যবহার করলে রোজার ক্ষতি হতে পারে অথবা চুল কাটলাম রোজার কোনো ক্ষতি হবে না নখ কাটলাম রোজার কোনো ক্ষতি হবে কিনা অথচ আবার সুগন্ধি সাবান ব্যবহার করে আতঙ্কিত হয়ে এই ধরনের অনেক প্রশ্ন আমাদের সামনে আছে শুধু তাই না অনেকে বলি যে যাচ্ছি কোন জায়গা দিয়ে ধোয়া আমার পেটের ভিতরে ঢুকলো নাক দিয়ে ঢুকলো ধোয়া ঢুকলে কি আমার সংযোগ করেন এমন কোন কাজ যেটা আমাদের সমাজে আতঙ্কের কারণ বলে মনে করা হয় অথচ সেগুলো সামনের জন্য ক্ষতিকর না সাহেব অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন যে ও কারণে আমরা লাজে মরি ও কারণে আমরা আতঙ্কে ভুকি তো এরকম যে যেরকম অনেকেই প্রশ্ন করেন যে ডায়াবেটিস রোগ আক্রান্ত ইনসুলিন নেওয়ার তার প্রয়োজন আছে এখন রোজার মাসে ইনসুলিন নিতে পারবেন কিনা তো সেটাও স্পষ্ট যে ইনসুলিন নেওয়াটা যেহেতু এটা খাদ্যের সম্পর্ক নয় কাজে এটা নিতে তো কোনো অসুবিধা নেই রোজা ভঙ্গ হবে না এটা দিয়ে আপনি ভাবে অনেকে রক্ত পরীক্ষার জন্য ডায়াগনস্টিক করবার জন্য অনেক সময় প্রয়োজন রক্ত নিতে হয় তো সেখানেও এই আতঙ্কে অনেকে আমরা ভুগি যে এখন রক্ত পরীক্ষার জন্য যেটুকু রক্ত নেওয়া হবে তাতে কি রোজা ভেঙে যাবে কি না বা অনেকের হয়তো অনিচ্ছাকৃতভাবে কিছুটা বমি হয়ে গেল এখন এই এইটাকে সে অনেকে ধরে নেয় যে আমার রোজা তো ভেঙে গেছে কারণ আমার যা খাবার খেয়েছিলাম সেই সময় তাতে সেটা সেটা তো বের হয়ে গেছে রোজা ভেঙে গেছে কারণ নয় কিন্তু আমাদের অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে আপনি যে আরো একটা যোগ করতে পারেন আমরা রোজা অবস্থায় যেগুলি সাধারণ বৈধ কাজ কিন্তু করতে বাহ ঘটে গেলে আমরা আতঙ্কিত হয়ে যাই বেশ কতগুলি কাজ আমরা শাহ আলী উল্লাহ সাহেবের কাছ থেকে এবং জানাব ইউসুফ সাহেবের কাছ থেকে শুনলাম এর সাথে আরও কিছু আমরা সংযুক্ত করতে পারি যেমন একটা মেসোয়াকের বিষয় কারণ রোজা অবস্থায় আমরা ফজরের সালাদ আদায় করি জহরের সালাদ আদায় করি আসরের সালাদ আদায় করি অজুর পূর্বে মেসওয়াক করা একটি গুরুত্বপূর্ণ সুন্দর করলে আবার যেহেতু মুখের গন্ধটা আল্লাহর কাছে খুবই সেই গন্ধটা দূর হয়ে যায় কিনা এই ধরনের একটা আমরা আতঙ্ক ভোগ করে থাকি বা বোধ করে থাকি হ্যাঁ আসলে মেসোয়াক যেটা সাধারণ মেসোয়াক আমরা বলব আলোকে সাধারণ ব্যবহারের কোনো বাধা নেই গন্ধ বলতে গন্ধ বলতে হলো স্টমাক থেকে যে গন্ধটা আসবে এটা মুখের দাঁতের পচা খাদ্যের দুর্গন্ধ নয় সাধারণত পালন করলে সারা পৃথিবীতে কমন ভাবে মুখটা একটু দুর্গন্ধ হয় ক্ষুধায় হোক বা যে শুকিয়ে যাওয়ার কারণে হোক আল্লা রাহ আলমিন রোজাদার কে কিছু একটা উৎসাহ দিয়েছেন এটার মাধ্যমে এটা সবচেয়ে বড় বিষয় যে রোজাদারকে আল্লাহ রব আলমিন একটা উৎসাহ দিচ্ছেন যে ক্ষুদার্থ থাকা অবস্থাও তার যেকোনো ভাব সৃষ্টি হলে এটা আল্লাহ রবী আমরা আবার আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে ফিরে আসবো আসসালামাইকুম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 किताब किताब सब समस्या कुरानी मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी रोबार मंगलवार और शुक्रवार रुन सम्प्रचार सकाल साढ़े पांच टेषेवी बांगल् जगत चालक তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে এবং আকাশে এই জীবন তারপরে মৃত্যু सफलता दे देख दुनिया ओ शुक्रवार विंगलेशन टे भारमजान Welcome, O oh Ramadan. Ramjan, hello, Rahmat, Irmajsh, Sahri, Ibtar, Taravik, Laylatul Qadar, Itakav, Idil Fitar. This is a very good day. What did you say about this rich Ramjan? I don't want to say that this rich Ramjan is a very good thing. Ramjan is a very good thing to say. I want to say that this দেখুন বিশেষ অনুষ্ঠান রহমতুল্লাহরাত্মানিত পিস টিভি সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আমাদের সে আলোচনায় ফিরে আসছি আলোচনা হচ্ছিল নিজেরা নিজের মুখে দুর্গন্ধ নিজের খারাপ মনে করো না আর রোজাদারের দুর্গন্ধ মুখে যায় সেটাকেও তোমরা ঘৃণার চোখে দেখো না কিন্তু কারণ হয়েছে তার আল্লাহর ইবাদতের কারণে হয়েছে আমরা যেটা আলোচনা করছিলাম মূল বিষয় ছিল যেমন কিছু কিছু কাজ যা হয়ে যায় কিন্তু আমরা আতঙ্কে ভুগে যে সেটা ভঙ্গের বা রোজার সবের কমতির কারণ হলো কিনা তার মধ্যে ধরুন গরমের চোদ্দে পানিতে ঢাললাম কিংবা এসির মধ্যে বসে থাকলেও কেউ কেউ আতঙ্ক দিয়ে মনে করে রোজার সাবটা কমাই দিতেছে নাকি আচ্ছা চোখে কাজল দেওয়া স্ত্রী মিলন করা যাবে না কিন্তু স্ত্রীর কাছে যাওয়া এই সকলের বিষয় অনুভাবে একটু যোগ করতে হবে শিয়াম অবস্থায় আমরা অনেক কিছু কাজ করতে পারি যেগুলি শিয়ামের কোনো ক্ষতি করে না যেমন নাকে কানে ওষুধ দেওয়া চোখে ওষুধ দেওয়া চোখে কাজল লাগানো সুরমা লাগানো মুখ যদি শুকিয়ে যায় তাহলে কুলি করা এমনকি দাঁতের গোড়াতে ওষুধ দেওয়াতে কোনো অসুবিধা নেই এবং ইনজেকশনের মাধ্যমে যদি ওষুধ হিসাবে অ্যান্টিবায়োটিক ইনজেকশন শরীরে পুশ করে গোষ্ঠে হোক বা রোগে হোক তাতে অসুবিধা নেই ইনশাল্লাহ সম্পূরক হয়ে খাদ্যের যদি রাতের উপকার দেয় সেটা হবে না খাদ্য ছাড়া যে মেডিসিন হিসাবে হয় সেটা বৈধ আছে অসুবিধা নেই ইনশাল্লাহ অনুরূপভাবে শীতে বসা বা ঠান্ডা নেওয়া গায়ে মাথায় শরীরে অধিকাংশ সময় বা অনেকক্ষণ ধরে গোসল করলে রোজার ক্ষতি হয় এরকম আমাদের দেশে অনেকেরই ধারণা আছে স্যাম অবস্থায় স্বপ্ন দর্শলে স্যামের কোনো ক্ষতি হবে না সকাল হয়ে গেল অপবিত্র অবস্থাতেই রাতে হয়তো যে কোনো কারণে শরীর অপবিত্র হয়েছে এখন সকালবেলা উঠে দেখছে যে গোসল করতে গেলে আজান হয়ে যাবে সাহাড়ি খাওয়ার সময় পাবে না সে অবস্থায় অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে নিল তারপরে আজানের পরে গোসল করে জামাতে শরী খোলো তাতে ইনশাল্লাহ অসুবিধা নেই এই ধরনের অনেক কিছুই অনেকে আবার সারা ভরে খায় থুতু ফেলতেই থাকে তাদের ধারণা যে থুতু গিললে সিয়ামের ক্ষতি হয় কিন্তু আসলে তা নয় সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এই জাতীয় অনেক কাজ আছে যেগুলি সিয়ামের কোনো ক্ষতি করে না সেগুলি আমাদের জানা দরকার এবং জেনে জেনে আমি অনুবাদ করছি না সুন্দর দাম্পত্য সম্পর্ক আর দাম্পত্য জীবন পরিচালনার জন্য একজন স্বামীর তার স্ত্রীতে ভালোবাসা খুঁজে পায় আনন্দ খুঁজে পায় তৃপ্তি খুঁজে পায় স্ত্রীও তার স্বামীর মধ্যে চুকের দৃষ্টি যায় এমন বাস্তবতা খুঁজে পায় তো রমজানের রোজা রাখতে গিয়ে স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা সৌহার্দ্য প্রীতি প্রেম এবং মানে দুইজনে মিলে একসত্তা এই বিষয়টা বোঝানোর জন্য যে কেউ কারো হাতে চুমু দিল অথবা কেউ কাউকে জড়ায় ধরলো একটু ভালোবাসার প্রকাশ করলো কিন্তু এটা মানে সর্বোচ্চ বাস্তবতায় পৌঁছালো কেবলই সুন্দর কথা পর্যন্ত তোমাদের অতটা সংযমের ক্ষমতা না থাকে স্ত্রীর কাছে যাওয়া যদি তোমাদেরকে সেই দুর্ঘটনায় লিপ্ত করে দেয় তাহলে তোমরা নিজেদেরকে এতে বিরত সর্বোপরি সবচেয়ে বড় কথা হলো কি যে মানে একটি মানুষ বিরত রাখবে সংযমে হবে তাই সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে সংযম অবলম্বন করে একটি মানুষ প্রয়োজনীয় প্রাসঙ্গিক অনেক কিছুই হতে পারে সংযমকে সর্বোচ্চ বাস্তবতায় নিশ্চিত করে আর এটাই কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত তার গা থেকে রক্ত ঝরে পড়ছে এতটাই যে তার জীবনের ঝুঁকি হয়ে পড়ছে যদি জীবনের ঝুকি হয়ে যায় তাহলে এক্ষেত্রে শরীয়ত বলেছে সে ভেঙ্গে ফেলবে সুযোগ দেওয়া সুযোগ দেওয়া হয়েছে কিন্তু যেখানে করছিলাম সেটা হলো রোজা রাখা অবস্থায় রোজার যে সময়টুকু অর্থাৎ শুভেচ্ছাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এ অবস্থায় সেই প্রিয় ব্যক্তিকে বৈধ যে অন্যকে নয় আবার যেটা সেটা যেমন ঠিক রাখতে হবে তবে রমজান সম্মুখীন হয়েছি মানুষ অজানার বসতই এই প্রশ্ন করে থাকে এবং মনে করে থাকে যে গোটা রমজান মাসেই হয়তো আবার স্বামী স্ত্রীর মিলন সেটা চলবে না মূলত তা নয় বরং ইসলামের প্রাথমিক পর্যায়ে সেটা নিষিদ্ধ ছিল রমজান মাসেই কিন্তু পরবর্তীতে হল আমি একটু সহযোগিতা কারণ উমর ইদুল্লাহ রব্বুল আলমী তার দ্বারা মুসলিম উমার জন্য একটি সুন্দর সুযোগ করে দিয়েছেন ইসলামের প্রথম বছর রোজা যখন ফরজ হলো তখন প্রথম বছরের রোজা রেখে তখন রাত্রিবেলাও স্ত্রীর কাছে যাওয়াটা নিষিদ্ধ ছিল স্বামী স্ত্রীর নিষিদ্ধ ছিল তো তিনি নিজে নিজেকে রক্ষা করতে পারলেন না তিনি তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেলেন তার পক্ষে আয়াত নাজির করে দিলেন তোমাদের জন্য হালাল করে দেয়া হলো রমজানের রাত্রিতে স্ত্রীর কাছে দাম্পত্য সম্পর্কে শারীরিক সম্পর্ক করতে পারবা কারণ স্ত্রীরা হলো তোমাদের পোশাক আর তোমরা পুরুষটা হলে স্ত্রীদের আবুার বেটা আবু বাকরের কন্যা যে নতুন দম্পতি একটু অনেক জায়গায় আসে জামাই আসে মিলারও সুযোগ হয় খাওয়ার সুযোগ হয় দিনের বেলা কিনবেন আপনি তাদেরকে আসলে এই এই ব্যাপারে নসিহতটা অত্যন্ত স্পষ্ট যে রমজান মুবারকের সিয়াম সাধনা এটা আল্লাহর পক্ষ থেকে একটা সরাসরি হুকুম একটা ফরজ হুকুমের ওই কমান এবং এই ফরজ হুকুমের ক্ষেত্রে মোহামকে তো তা আপসহীন থাকতে হবে এক্ষেত্রে কোনো রকমের সমঝোতা বা আপোষ করা তো সম্ভব নয় তো এক্ষেত্রে নবদম্পতিদেরকে যদি তাদের দাম্পত্য জীবন পরিচালনা করবো দিনের বেলা সুযোগ করে দেওয়া হয় তার মানে ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে কতটা অবক্ষয় তারা পড়ে গেছে তারই একটা স্পষ্ট প্রমাণ তো ক্ষেত্রে তো তাদের অত্যন্ত সচেতন হওয়া উচিত যদি দম্পতি যারা তাদেরকেই তো বরং তারা যদি প্রকৃত অর্থে মমিন হন তাহলে তাদেরকে যদি কেউ আপ্যায়ন করে তবুও তারা রাজি হবেন না যে শ্বশুরবাড়ি এসেছি এখন আমাকে আপ্যায়ন করতেছে যে এখন আমি কি করি কিন্তু মমিন হলে তো তারাই সেটা প্রত্যাখ্যান করবেন যে আমি মোমেন আমি রোজা রেখেছি তো ক্ষেত্রে যদি দম্পতি মমেন মমেনা হয় তো তার শ্বশুরবাড়ির আপ্যায়নও তো তাকে আকৃষ্ট করতে পারে না যে ওই শ্বশুরবাড়ির আপ্যায়ন একদিন ছুটে যাবে আমার আমার ভাগ্য বিলম্বিত হয়ে যাবে এরকম চিন্তা করতে পারে না বরং রোজা রাখার বরকরে তো আল্লাহর দরবারে আপ্যায়ন হবে রাইয়ান দরওয়াজা দিয়ে আল্লাহ পাক যে দম্পতির কণে স্ত্রী রোজা রাখতে চান কিন্তু স্বামী বাধ্য করেন আহ তাকে রোজা রাখতে দেন না আসলে হয়ে পালনে সহযোগী হতো এক রিক্সালা রোজা রাখে আরেক রিক্সালা রাখে না ও যে রাখে তার কি কষ্ট হয় না কষ্ট হয় কি হোক বা শ্বশুর আসুক পাহানি মনে যান যেখানে যান আল্লাহকে কেউ ভুলবেন না রমাজান সবার জন্য আপনাদের জন্য সমানভাবে ফরজ কোন অবস্থাতে যেন রমাজানের হানি না হয় এ ব্যাপারে আমরা সর্বস্তরে সবাই ইনশাল প্রস্তুত থাকবো সেভাবে আমরা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ কে ভয় করে আল্লাহর জন্য সৌম পালন করব। খাও ফানুয়া তামান আল্লাহকে ভয় করে এবং পুরস্কার পাওয়ার আশায় আল্লাহ আমাদের সৌমকে কবুল করুন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 যা জীবনের সবচেয়ে বড় আকর্ষণ খাবার সবচেয়ে বড় আকর্ষণ জীবনের ও পান পিপাসা যখন গলা শুকিয়ে যায় তখন পানির প্রতি মানুষের কীরকম আকর্ষণ ঠিক তেমনভাবে যুবকের জন্য যার শরীরে দুর্বার যৌবন রয়েছে তার জন্য তার স্ত্রী ভোগ করা কতটা আকর্ষণীয় এবং কতটা প্রয়োজনীয় কিন্তু এই সমস্ত কিছুকে আল্লাহর নির্দেশে যখন সে দিনের বেলায় বর্জন করতে পারে এবং নিজের জন্য হারাম করে দিতে পারে তো যা আল্লাহ মোহারামাত বলে ঘোষণা করেছেন জেনা ব্যবচার মিথ্যা কথা বলা মদ্যপান করা এবং জীবনের যে সমস্ত কার্যগুলো আল্লাপাক সবসময়ের জন্য হারাম করেছেন তা থেকে বিরত থাকা সেটা তো যে সাইম রোজাদার তার জন্য তো খুবই সহজ হবে শেখ ইউসুফ আব্দুল মজিদ কোরআনে ক্রেমে আমার সংক্ষিপ্ত ছোট্ট গণনায় দুই শত আটান্ন এসেছে কোন আঠারো বার পরবর্তী আসর দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ Oh আপনার সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন BIC उ ए जि टा पाठ मेल कर समय भलो व्यवहार दाय दायित्व आगे पालन करब अत्याचार देख लार आदेश बुधवार रारोटा पुन सम्प्रचार सकाल नीस टी बांग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 চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপনার সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়